لا وينم لا چريحا من هبا السلام عليكم ورحمه الله আপনারা শুনছেন দাউলাতুল ইসলামিয়া বা আইএস এর সংশনী আলোচনা সংক্রান্ত উস্তাদ আহমদ আমিন হাফিজাউলার দর্স দাউলার অপরাধ সমূহ তিন পর্বের দর্সের তৃতীয় এবং শেষ এই পর্বে থাকছেonnayভাবে মুসলিমদের রক্ত প্রবাহিত করা সংক্রান্ত আলোচনা শ্রিল াহিম সমিত ভাইরা আমরা দাউলার অপরাধগুলো নিয়ে আলোচনা করছিলাম আমাদের আলোচনা চলছিল তাকফিরের ক্ষেত্রে তাদের চরম বাড়াবাড়ির বিষয়টি নিয়ে फतेह के तकफिर कर अल जहा इसलमिया कैकटी मुजहिदीन ग्रुप जोट तेरा तकफिर कर तेर, पत्रिका दावे छबर मास चौदहश्री तेईस नम्बर पृष्ठ मध्य बातविया हर जीमान अल कायदार समालोचना तेजाम अल कायदार एक समस्या हाँ সহয়াতুসুলিয়া অর্থাৎ তারা বলে আলজাভাতুল ইসলামিয়াকে সহয়াতুসুলুলিয়ার মুর্তাদ্দের প্রশংসা করেছে অর্থাৎ আহরারুসামে তারাই বলতেছে কয়াদ হার ইসাম আবার ব্যাখ্যা করে দিয়েছে আহারুসাম আল ইসলামির যে নেতারা রয়েছে তাদের ওই মূর্তদের প্রশংসা করেছে অর্থাৎ মোর্তাদ্দের প্রতি দয়া করেছে সহানুভূতি দেখিয়েছে একইভাবে তাদের দাবিকের মত দশ নম্বর খন্ডের সাত নম্বর পৃষ্ঠের মধ্যে এসেছে আলজ্ভাতুল ইসলামিয়াতুল মোর্তাদ্দা এভাবে তারা একের পর এক তারা আরও অনেক প্রমাণ রয়েছে এভাবে তারা তালেবানকে তাকফির করেছে যেমন তালেবানের ব্যাপারে তাদের একজন লেখক আবু মাইসার শামী তার একটা প্রসিদ্ধ প্রবন্ধ সে লিখেছে ফাউদ হাতু শাম সেখানের মধ্যে সে লিখেছে যার লেখা দাবের মধ্যে নিয়মতা আসে সে লিখেছে যে তালেবানদের ব্যাপারে আই এস আই अर्थात तलेेबान्वर अदिकांश नेता परिचय रही है सम्पर्क रही है मुरत पाकिस्तानी गोयंदा संस्थार साथे तरा बस मिन जुनूदीम आला शीर अकबर मुखरिजुन्मिनारेबान अनेक सैनिकरा शे आकबर मध्य रेच मानुष के उम्मीद बरकर दे सरके आकबार उदाहरण दिखे विद्वाल मत मृत्यु व्यक्त का प्रार्थना करा अल इस विहिम तरह से शाफत चावा और नजरिद्देल अहम তাদের জন্য মান্যত করা তাদের জন্য জবেহ করা অ সুজুদ ইল কবুরহিম তাদের কবরে সেজদা করা এভাবে এগুলো কতটা মিথ্যা আমরা জানি যা আমরা যারা উপমহাদেশে থাকি বা তালেবানদের সম্পূর্ণ স্পষ্ট জানি যে তালেবানরা নজারের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে কিন্তু তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা নাকি মৃত্যু ব্যক্তির কাছে প্রার্থনা করে তাদের কাছে সাফাত চায় এবং তাদের জন্য জাবেহ করে এবং তাদের কবরগুলোর মধ্যে সেজদা করে আমরা জানি এগুলো কতটুকু মিথ্যা কিন্তু তারা এভাবে তালেবানদেরকে তাকফির করেছে এভাবে তারা আল কায়দাকেও তাকফির করেছে যেমন আল ব্যাপারে দাবেকের মধ্যে আল কায়দার ব্যাপারে তাদের মুখপাত্র আবু মাহমাদ আল আদনানি তার বয়ান যেটা পাল্টে গেছে পরিবর্তন হয়ে গেছে ইন আল খেলাফা বাউলা আল কতলি ফুলানি ফুলান সে বলতেছে যে আল কায়দা এবং দৌলার মাঝে যে পার্থক্যটা সেটা কোনো ব্যক্তিকে হত্যা কোন ব্যক্তিকে বায়াত দেয়া বা সাহওয়ারদের সাথে কিতল করার ব্যাপারে নয় অলা কিন্নাল কদইয়তা কদইয়ত দিন অমান মানহাজুন ইন হারাফা যে একটা দিনের ব্যাপার যে দিনটা কি হয়ে গেছে পাল্টে গেছে অমান হাজুন ইন হারাফা এটা এমন একটা মানহাজের নিয়ে দিমত যে মানহাজটা ভ্রান্ত হয়ে গেছে তারপর তিনি বলতেছেন মন হাজন ইস্তফদ সদাক বি মিল্লত ইব্রাহিম অল কুফুর বি বারাতি মিন আনহাজন মিনু বিমতি ও এজরি খলফল আখতী মনহাজ ইস্তাহ জিহাদ ও সদেদ যে মনহাসটা ছিল মিল্লত ইব্রাহিমের মানহাজ যে মনহাসটা ছিল কুফুর বি এবং কুফুরের অনুসারীদের থেকে বারাত ঘোষণার মানহাজ সেই মানহাজটা পাল্টে গেছে যে মানহাজটা যে মানহাজটা বিশ্বাস করে আপোষকামিতার উপর ওয়েজরি খালফাল আখতারিয়াতি যে মানহাজটা চলে অধিকাংশের মতের উপর মানহাজিহাদ এটা এমন একটা মানহাজ হয়ে গেছে আল কায়দার মানহাজ যেটা জিহাদের আলোচনা করতে লজ্জা পায় এবং তাও হেদের আকাঙ্ক্ষা তাওহাইদের ঘোষণা দিতে লজ্জা পায় এভাবে এমন ইমান এনেছে আপসামিতার উপর দেওয়ার বিশ্বাস সুতরাং নিশ্চয়ই মানহাজ ইসলামের মানহাজ বা হতে পারে না এটা স্পষ্টভাবে কি করা আল তাকফির করা এভাবে তাদের আরেকটি সমস্যা হচ্ছে যে তারা মুজাহিদিন ও শাহেদ যারা রয়েছেন তাদেরকেও তারা তাকফির কর তাদের তাকফির হাত থেকে রক্ষা পায়নি তারা মুজাহিদিন বড় বড় শেখদেরকেও তাকফির করেছেন আসলে এখানে একটি আল্লামা ইবনে তেমর একটা কথা মনে পড়ে যায় তিনি বলেছিলেন তসলিদুল আল্লাহ মুসলিমদেরকে তাকফির করার ক্ষেত্রে জাহেলদের বাড়াবাড়িটা জাহেলদের আকবাড়াটা এটা হচ্ছে সবচেয়ে জঘন্য একটি অপরাধ ওয়া ইনামা আসলু হিন আল খোয়ারেজ আর এই মূলনীতিটি হচ্ছে খারিজ এবং রাফিজিদের অর্থাৎ তারাই এই কাজটা করে মুসলিমদের ওলামাদেরকে তাকফির করে তারা যে মুজিহিদ ও শেখদেরকে তাকফির করেছে তার মধ্যে দিয়ে মুল্লাহ আখতার মনসুর হাফিদ আহল্লাহ আমিরুল মুল্লাহ আখতার মনসুর হাফিদাহুল্লাহ দু হাজার পনেরো সালের ষোলই নভেম্বর দাউলার অফিসিয়াল মিডিয়া আল হায়াত থেকে একটি ভিডিও প্রকাশ করেছে নাম দিয়ে সিয়া কায়দাতামান ইলা হাবুন সেখানে তারা আমিরুল মোমিন আখতার মনসুর হাফিদুল্লাহ আখতিল ইরানের সাথে মূর্তি পুজক ইরানের সাথে ভালোবাসা সম্পর্ক রাখে তো এখানে শুধু তালেবানদের যে প্রধান আমিরুল মোমিন ইন মুল্লাহ আখতার মনসুর হাফিদ হল্লাহকে করে খ্যান্ত হয়নি বরং তাকে তাগুত বলেছে ও ইহমিল যে তিনি নাকি সিরকের যে বাজারগুলো আছে সেগুলোর হেফাজত করে ও তা আনু মাহ মুানিয়া এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করে একইভাবে তার শাহ কাহিমান সম্পর্কে একই ভিডিওর মধ্যে বলেছে এটা হক থেকে কি ধরনের ভ্রান্তি ইউবা ই তালেবান ও এনস্বরূপ যে সমস্যা হলো কি সেই কাহিমানের তিনি কি তালেবানদের তাগুতের হাতে বায়াত দিয়েছে এবং তাকে সাহায্য করছে অর্থাৎ মোল্লা আখতার মানুষ না আউিল্লাহমিন্দালে একইভাবে তারা শেখ ইমান হাফিদুল্লাহকে তকফির করেছে যেমন তাদের ম্যাগাজিন দাবিকের ষষ্ঠ সংখ্যার মধ্যে তারা উল্লেখ করেছে একানব্ব পৃষ্ঠার মধ্যে ও হামলিস ফারতি যুদুদিন নিবালাদিল কেনানা মিনাল বললেন যে শেখ জাওয়ারির ব্যাপারে বলতেছে যে শেখ জওয়াহির অনেক মানুষকে তার বক্রদৃষ্টি ভঙ্গির ফাঁদে আটকিয়ে ফেলেছে এমন একটি যেটা জিহাদের বিরুদ্ধে এবং অস্ত্র ধারণের বিরুদ্ধে এবং শেখ জাওয়াহারি দাওয়াত দিচ্ছে মানুষদেরকে শান্তিপূর্ণ এবং জনসেবার মানহাজের দিকে যার ফলে বলতেছে যে শেখ আইমানের এই দাওয়াতের ফলে কি হয়েছে মিশরের মধ্যে এবং অন্য অন্য ভূখণ্ডের মধ্যে নতুন নতুন ফেরাউনরা ক্ষমতা গেছে এখানে শেখ আইমানকে কারণ বলতে যে শেখ আইমানের কারণে মিশর এবং অন্য ভূখণ্ডে যে তাগুদ শাসকরা ক্ষমতা দখল করছে এটা নাকি শেখ আইমানের দাওয়াতের কারণে না এভাবে তারা শেখ আইমানকে এভাবে তাকফির করতেছে যে শেখ আইমানের ব্যাপারে বলতেছে আর গোহি আমারী বিল ইন্দেমাল ইসলাম ইয়েল মোর্তা শেখ জওয়াহিরি শেখ জুলানিকে আদেশ দিয়েছে মোর্তারদের সাথে মোর্তা জাহাতুল ইসলাম জোট বাধ্যে তাদের কথা অনুযায়ী এইভাবে তারা শেখ জুলানিকে কে তাক করেছে যেমন তারা বলতেছে তাদের সাহাতিল যে জুলানি খবিসের মূল ক্রীড়ানক হিসেবে অবতরণ করেছে এখানে তাকে সাহওয়াত না বরং সাহওয়াদের মূল প্রধান মূল ক্রীড়ানক বলে আখ্যায়িত করেছে बजार्ला दावेक पृष्ट नम्बर एक, एक दस नम्बर संख्या करेख अब्दुल्लाकेल दबेक नय नम्बर संख्या उनषाट नम्बर पृष्टा तकफिर कतो चरम बाड़ाबाड़ी को देखा जाए तकफिर हाथ श्याम इन मुजहिद ग्रुप अन्न अन्य खान প্রক্ষা পায়নি তারা আমভাবে সকলকে ব্যাপকভাবে তাকফির করেছে উন্মতিরা শ্রেষ্ঠ সন্তান যারা দিনের জন্য নিজেদের জীবন প্রমাণ করতেছে সরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে যাদের মধ্যে অনেকে তখন থেকে জিহাদের মধ্যে রয়েছে যখন ওই সমস্ত মুজাহিদিনদেরকে তাকফির করতেছে যারা যুগ যুগ ধরে জেহাদের পথে অটল রয়েছে যারা আন্তর্জাতিক ক্রিসেডারদের বিরুদ্ধে জিহাদ করে আসছেন তাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে তাদের অনেকে হয়তো জিহাদের ময়দানে অর্থাৎ এই কুফ্ডারদের বিরুদ্ধে কিতাল করতেছে এত পূর্ব থেকে যখন হয়তো এই সমস্ত দাউলার এই সমস্ত নেতারা জিহাদের পথে আসেনি বা দিনের পথেই ছিল না এই জন্য তাদের অপরাধগুলোর মধ্যে থেকে একটি অন্যতম অপরাধ হচ্ছে মুজাহিদ অমারা শেখদেরকে তা ফির করা মুজাহিদিনদেরকে আমভাবে তাকে ফির করা তা ফিরের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি অথচ ইসলামী শরীরের মধ্যে তা ফিরের ক্ষেত্রে কতটা কঠিন করা হয়েছে এই বিধানটার ক্ষেত্রে এই বিধানটা প্রদানের ক্ষেত্রে কারণ এটা এমন একটা বিধান আমরা পূর্ব উল্লেখ করেছি যার ফলে অন্যান্য অনেক বিধান একটা মানুষের অবতীর্ণ হয় যার বিবাহ বিচ্ছেদ থেকে নিয়ে তার মাল জানমাল হালাল হওয়া তার মিরাজ সব ক্ষেত্রে দেখা যায় বিধান পরিবর্তন হয়ে যায় এভাবে তাদের অপরাধ সমূহের মধ্য থেকে আরেকটি অন্যতম অপরাধ হচ্ছে অন্যায়ভাবে মুসলিমদের রক্ত প্রবাহিত করা মোহন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন কোন একজন মৌমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার জন্য তার পূর্তিদান হবে জাহান্নাম যাতে সে থাকবে চিরকাল আলিহি এবং আল্লাহ তালা তার উপর রাগান্বিত হবেন ওাল এবং তার উপর লাবেন এবং তিনি তার জন্য ওই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ একজন মুমিনকে হত্যা করা আল্লা তাল্লা নিকট পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও অনেক গুরুতর একজন মুমিনকে হত্যা করা कत बड़ धमकी रसोल्लाहर एक हदीसे बर्दारद्लाके बर्णित्लाम के बुने মাতা প্রত্যেক গোনা আশা করা যে আল্লাহ তা ক্ষমা করে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করে অথবা কোনো ব্যক্তি যদি কোনো মোমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে হাদিসটি সহিবুদাউদের মধ্যে আসছে নাসাইয়ের মধ্যে এসেছে এই কোন কোনো মুসলিমের রক্ত প্রবাহ এটা অনেক বড় জঘন্য গোনা একটা চরম অপরাধ যে অন্যায়ভাবে কোন মুসলিমের রক্ত প্রবাহিত করা রসুল আরেকটি যদি আসমানবাসী এবং জমিনবাসী সকলে একত্রিত হয়ে কোনো একজন মুমিনের রক্ত প্রবাহিত অংশগ্রহণ করে রক্ত প্রবাহিত করে আকাব্বাহুম্লা হুফিনা ल्ला तर सकल के जहान नाम उल्ट कर फिलबे आसमान वी जमीन वी सकते ही रक्त प्रवाहितर क्षेत्र मेंल्ला जहान नाम इसलमर मध्य मुस्लिम तला जतगुल गाज हि मु मुमिन के अन्ाय भावे रक्त प्रवाहित कर अल्लाह ताल निकट मुम रक्त मूल्य अनेक अनेक बस अनेक बेजर शेख শেখ আতিয়ত উনি বলেছেন তিনি বলতেছেন যে কোন মুমিনকে মুমিনের জীবনের মহত্ব এবং গুরুত্ব এবং মুসলিমের রক্তের মূল্য বোঝার জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওই হাদিসটি যথেষ্ট একজন হত্যা করাসলিম হাসিমা ফি ইস্তালাত দুনিয়া ধ্বংস হয়ে যায়। আমরা ধ্বংস হয়ে যাই আমাদের তঞ্জিমগুলো আমাদের জামাতগুলো আমাদের পরিকল্পনাগুলো সব নস্বাত হয়ে যাক। কিন্তু আমাদের হাতে যেন অন্যায়ভাবে একজন মুসলিমের রক্ত প্রবাহিত না হয় আর এটি একটি চূড়ান্তভাবে নিশ্চিত গুরুতর একটি মাসাল মুসলিমদের রক্তের মূল্য অনেক বেশি আল্লাহ তাল্লার নিকটে যেটি শেখ আতিয়তুল্লাহ বি রহমা বলতেছেন যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক আমরা ধ্বংস হয়ে যাই আমাদের তানজিমগুলো জামাতগুলো ধ্বংস হয়ে যায় তথাপি যেন আমাদের হাতে একটি অন্যায়ভাবে একজন মুস্তুমের রক্ত প্রবাহিত না দেখা যায় স্বামের মধ্যে যে রক্তপাত অন্যায় রক্তপাত শুরু হয়েছে এর শুরুর পেছনে মূল কারণ দেখা যায় দাহুলের বাড়াবাড়ি এবং তাদের কারণেই এ রক্তপাতগুলো উভয় পক্ষের মধ্যে ঘটেছে কারণ তারা এই সর্বপ্রথম জাভাহাতুসরার বিরুদ্ধে অস্ত্র ধরেছে জাহাহাতুসরা রাক্ক যে আমির ছিল রাক্কা জাভাহাতুসরা দখলে ছিল রাক্কার যে ছিল अबू सद अल हम रहम्लाद करण की फिर आर्मी अल जईसर किसु व्यक्तिर बयात ग्रहण कर नुसरा तय ग्रहण करा दिन जिहाद करेंगे ग्रहण करे तरा मूर्त फतोवा दिए हत्या कर मूल नेतृत्व एक जन आबुआरियाल अम्बारी निजे स्वीकारोक्ति दिए जवाहत्न्सरारू बर्तमान मुखपा अबू फारसा सुरी हाफिजल्ला सामने यह ছোট শিশু ও মহিলারাও তাদের হত্যা থেকে দেখা যায় রক্ষা পায় না তারা দেখা যায় জ্যাভাতুন নুসরার আমির আবু মোহাম্মদ আল ফাতের ভাই আবু রাতে ব্রাহ্মেলার বাসায় গিয়েছিল যাওয়ার পর ওখানের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে তারা হত্যা করেছে ফায়ার করে করে সাইলেন্সার পিস্তুল দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে ছোট ছোট মেয়েদেরকে হত্যা করেছে এবং পরবর্তীতে যখন তাদেরকে গ্রেফতার করা হয় পরে তারা স্বীকারোক্তি দেয় যে কেন তারা হত্যা করেছে দেখা যায় তারা হত্যার পর অঙ্গহানি যেটা ইসলামের মধ্যে নিষেধ এই কাজটাও তাদের থেকে তারা এটা করেছে এবং তাদের অনেক ভিডিও বিদ্যমান রয়েছে যে তারা মুজাহিদ কমান্ডার করে উল্লাস করতেছে জাবেহ করে উল্লাস তাদের জঘন্য অপরাধ হচ্ছে তারা করে আত্মঘাতীাহিদ্দিনদের হত্যা করতেছে যেটা একবারে নিশ্চিতভাবে প্রমাণিত এমন না যে কোনো সংবাদ কে কি বলেছে না বলেছে যেটা মতাতের ভাবে প্রমাণিত হয়ে গেছে যে তারা মুসলিমদের রক্ত কিভাবে কি করতেছে আমরা জানি কি অন্য অন্য ভূখণ্ডে শুধু ওখানে নয় অন্য অন্য ভূখণ্ডে যেখানে তাদের কাজ রয়েছে সেখানেও তারা মুজাহিদ্দিনদেরকে হত্যা করতেছে আমরা জানি কিছুদিন আগে তাদের বেলায়তে খারাসান থেকে একটা ভিডিও প্রকাশ করেছে যেখানের মধ্যে আফগানিস্তানের কিছু সাধারণ মানুষকে তারা তাদের বিরুদ্ধে এই অপরাধে তাদেরকে মাটির মধ্যে পুঁতে মাইন বিস্ফোরণ করে সকলকে কী করে দিয়েছে হত্যা করে ফেলছে মানে এত রূপে হত্যা করতেছে যার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে পাওয়া যায় না শুধু সাধারণ ছোটো ছোটো তহমতে ছোট ছোটো কারণে তাদের সাথে বিরোধী এই জন্যই সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের হত্যা আরও বেড়ে গেছে যখন তারা খেলাফত ঘোষণা দিয়েছে তার আগে থেকেও তারা হত্যা করতেছিল কিন্তু খেলাফত ঘোষণা দেওয়ার পর তারা যেন হত্যার লাইসেন্স পেয়েছে খেলাফতটাকে তারা হত্যার লাইসেন্স হিসাবে ব্যবহার করতেছে খেলাফত ঘোষণার পর তাদের মুখপাত্র আদনানী আবু মাহমুদ আল আদনানী তিনি তার অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে হত্যার ব্যাপারে যেমন তিনি বলতেছিলেন সানুফরিকুল জামায়াত অনা জামা লা ফতমাত সুহ কানিতান দিমাত আমরা জামাতের মধ্যে ফাটল ধরাবো অনুকক্ষ এবং তনজিমের শাড়িগুলোকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করব। হ্যাঁ করব। কারণ হক থাকে জামাতের সাথে জামাত মধ্যে না তারপর বলতে তনজিমগুলো ধ্বংস হোক সনুকাত ইল হারাকাতত্তা যা মাতল যা ভাত আমরা কিতাল করব লড়াই করব সকল হারকাতের সাথে সকল দলের সাথে সকল গ্রুপের সাথে এবং সকল ফ্রন্টকে সকল ঝান্ডাকে এবং সকল বাহিনীকে আমরা ভেঙে চুরমার করব। এবং সকলকে শেষ করে ফেলবো অর্থাৎ খেলাফত ঘোষণা দেওয়ার পর তারা অফিসিয়ালভাবে এই বিবৃতি দিচ্ছে যে যে হয় হোক সকল তঞ্জিমকে তারা কী করবে সকল তঞ্জিমের বিরুদ্ধে যুদ্ধ করে সকলকে নিঃশেষ করে ফেলবে অর্থাৎ খেলাফতটাকে তারা তাদের খেলাফটটাকে তারা তাদের হত্যার লাইসেন্স হিসেবে ব্যবহার করতেছে এভাবে তাদের অপরাধ হত্যার ক্ষেত্রে তারা এত চরমভাবে হত্যা করতেছে যেটার কোনো দৃষ্টান্ত পূর্বে পাওয়া যায় না এবং তাদের কারাগারের মধ্যে নির্যাতন মুজাহিদ্দ্যের উপর যে চরমভাবে করতেছে এবং তাদের যে নিকৃষ্ট আখলাহ প্রকাশ পেয়েছে যেটা কোনো মুমিন কোনো মুসলিম প্রকৃত কোনো মুমিন মুসলিমের আখলাহ হতে পারে না এরকম নানা অপরাধের মধ্যে দাউলা জড়িত রয়েছে যেটা অকাট্যভাবে প্রমাণিত এবং এই অপরাধগুলো এমনটি নয় তারা আগে থেকে করে আসতেছিল যখন তারা এই অপরাধগুলো আগে থেকে করে আসতেছিল তখন মুজাহিদ্দিন শেখা, মুজাহিদ্দিন অলামারা হকমন্ত অল্যামারা তাদের ব্যাপারে আর চুপ থাকেনি যখন তারা স্পষ্টভাবে বলতে শুরু করেছে তখন তারা বুঝতে পেরেছে যে এভাবে যদি তারা আমাদের বিরুদ্ধে বলে তারা আমাদের তো অস্তিত্ব থাকবে না সুতরাং তারা নতুন একটা চাদর গায়ের মধ্যে দিয়েছে সেটা হচ্ছে খেলাফতের চাদর সুতরাং তাদের সাথে যে মুজাহিদ্দিনদের দ্বিমত বা তাদের খেলাফতের সাথে দ্বিমত এটা এটাই মূল ভিত্তি ছিল না তাদের মূল ভিত্তিটা ছিল তাদের সাথে তাদের অপরাধগুলো। এই অপরাধগুলো একটি অপরাধী জামাত পরবর্তীতে খেলাফত দাবি করে এবং খেলাফতকে মুসলিমদের হত্যার লাইসেন্স বেনিয়ে এটা এমন একটি খেলাফত যে খেলাফতটা দাঁড়িয়েছে অন্যায় রক্তপাতের উপর মুসলিমদেরকে তাকফিরের উপর মিথ্যার উপর অপপ্রচারের উপর মুজাহিদিনদেরকে গালির উপর এগুলোর উপর ভিত্তি করে এই খেলাফত দাঁড়িয়ে যে খেলাফতের কোনো ভিত্তি নেই सूतरा ते अपराधगुल्लो अकाठ भाव प्रमाणित हो खिलाफ घोषणार पर जरा मुस्लिम दर मध्य जरा आग्रह रही जर ज्ञान स्वल्पता अज्ञता जर मध्य विद्यमान रही खिलाफतु मन करा खिलाफ जीत सामने नहीं आससे खिलाफ तरफ दल मध्य जाए भेड़े भेड़ार फ जहाँ से तरह तो आगे आईल नहीं इस्लामी ज्ञान नहीं मध्य ता सीम रहे रही है और एर पर भित्ती करते एक पथर मध्य हाँजन आल्ला तला जान मुस्लिम युवक के तर हाथ रक्षा करें अल्लाह तला तर हिदायत दिन ये करते अल्लाह तला जानको सटीक पथे अबिचल रखें तला नतून फेतना थे मुस्लिम देके हेफाजत करें जो फेतनार्झे आज के पुरो उम्मत लिप्त रहे मुमिन के सठीक पथ प्रदर्शन करें শীঘ্রই আসছে উস্তাদম্লা পরবর্তী দার্স দা কর্তৃক সৃষ্ট সংশয় ও জবাব আল্লাহ আদিয়াত মিডিয়ার সাথেই থাকবে